আমরা আজকে আরেকটি বিষয় ধরে আলোচনা করতে চাই যদিও আমাদের ধারাবাহিক বিষয় একটি ছিল তথাপি সমাজে যখন আমরা দেখি যে শির্খ বেদআ খোরাফাত বাড়াবাড়ি মানুষকে চরম ভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে তো ওই মুহুর্তে সেই বিষয়ে কিছু কথা না বললেই নয় কথা বলারই প্রয়োজন এটি হলো রবিউল আউ্বাল মাস নিচক রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল সাল্লা সিরাত তার আদর্শ এটা নিয়ে আলোচনা করা এটাকে একটা সিস্টেম বানানো এটিকে আমরা ঠিক মনে করি না কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সিরাত তার আদর্শ তার জীবনবিধান তার রেখে যাওয়া সুন্নত সিস্টেমিটি দিক নির্দেশনা গাইডলাইন এটা একজন মুমিনের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত বসতে শয়নে খাবার দাবারে লেনদেনে আচারানুষ্ঠান কায় কারবার ব্যবসা বাণিজ্যে তার এবাদত সকল কিছুতে সবসময় নবীর সুন্নত থাকবে নবীর সুন্নতের আমল হবে নবীর সুন্নতের অনুসরণ হবে এটাই দিন এটাই ধর্ম বরং নবীর সুন্নত উপেক্ষা করে যদি কোনো আবাদত করা হয় তাহলে সেই আবাদতটি কষ্ট করা হবে ঠিকই এবাদত করা হবে কিন্তু আল্লাহর কসম নবীর সুন্নতের বাহিরে কোনো আবাদ যদি হয় তাহলে সে আবাদত কবুল হবে না অতএব এটি আমাদের মানে মানহাজ নয় যে রবিউল আওয়াল মাসে আল্লাহ সিরাত নিয়ে আলোচনা করবো কিন্তু দেখা যায় সামাজিক প্রেক্ষাপটে এমন বেশি উল্টোপাল্টা শুরু হয়ে যায় যে সেখানে ওই মুহুর্তে আমাদেরও মুখ খোলার প্রয়োজন হয় সেখানেই এই কারণেই রবিউল আউ্বাল মাসে আমি আল্লাহ রসুল সাল্লাহ সালামের সিরাত নিয়ে কিছু কথা বলতে বাধ্য হচ্ছে। দেখুন এক নম্বর আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম তিনি সাইয়দুল মুরসালিন রহমাতুল খাতাম শফি আল মুজনি এই সমস্ত কথাগুলো আলহামদুলিল্লাহ সত্য ঠিক আল্লাহ তাহা তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে এমন মান এমন মর্যাদা এমন স্ট্যাটাস এমন প্রশংসা এমন সাহায্য এমন সহযোগিতা দিয়েছেন যে আল্লা সহ আর কোন সৃষ্টিকে এত মানমর্যাদা দেননি যতটুকুন মান মর্যাদা দেওয়া দরকার আল্লাহ যেমন মানমর্যাদা দিয়ে খুশি থাকবেন তিনি ওই মানমর্যাদা দিয়ে ফেলেছেন এরপর যেটি বাকি আছে মানুষ যদি এরপরে নবীজি সাল্লাহাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে চায় তাহলে একটাই বাকি আছে সেটা হলো নবীজিকে নিয়ে শিরিক করা বেদাত করা ফোরফাত করা বাড়াড়ি করা এটা ছাড়া আর কোনো কিছুই নেই আমরা কয়েকটি উদাহরণ মাত্র তুলে ধরব আল্লাহ সালানি মোহাম্মদ রসুল্লা সাল সাল্লামকে কেমন মান মর্যাদা দিলেন আর আমরা সেই মান মর্যাদা থেকে ডাইভার্ট হয়ে তাকে নিয়ে বাড়াবাড়ি করে কিভাবে সিরিক বেদাত হরাফাত ভন্ডামি ইত্যাদিতে লিপ্ত হয়ে নিজেদের আমলকে বরবাদ করছি বরং অনেকে শিরিক করে ফেলছে যেই সিরিখ থেকে যদি তহবা না হয় এইভাবে যদি ওই সিরিকের উপরে থাকে তাহলে কেউ যদি শিরিক নিয়ে মৃত্যুবরণ করে তাহলে তার আর ক্ষমা নেই আর ক্ষমা নেই এটি একদম লাস্ট পর্যায়ে এছাড়া অন্য যত গুণা নিয়েই করুক তার ক্ষমার ব্যবস্থা রয়েছে সাফা রয়েছে আল্লা সুবাহ তাহা আলার রহমত রয়েছে অথবা একটা সার্টিন পিরিয়ড তাকে শাস্তি দেওয়ার পর তাকে তার জান্নাতে আসার সুযোগ রয়েছে কিন্তু কেউ যদি একটাও সিরিক নিয়ে মৃত্যুবরণ করে তাহলে এটা কোনো এর কোন লিমিটেশন নাই সারাটি জীবন সারাটি জীবন মানে কি আমরা জীবন বলতে তো মনে করি যে ষাট সত্তর বছর আশি বছরের একটা জীবন ওইটা না মানে এই যেই আখারাতের সূচনা আছে কিন্তু শেষ নেই শেষ নেই এই অনন্তকাল অনন্তকাল জাহার নামেই থাকতে থাকবে এজন্য আমরা একটু সাবধান হতে চাই কশিন কালেও ভুলভ্রান্তি তো মানুষের হবেই তবে তাই বলে এমন ভুলভ্রান্তি করা যাবে না যেই ভুলভ্রান্তির কারণে চিরদিনের জন্য জান্নাতটা হারাম হয়ে জাহান নামটা অজীব হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে বুঝার তহফিকান করুন সঈদুল মুরসালিম রহমতুল্লাহ আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই তার মান মর্যাদা স্ট্যাটাস নিয়ে এক জমা এক খোঁত বা দুই চার খোঁত বা কিচ্ছু নয় ছোট্ট একটা উদাহরণ যদি দেই তাহলে মনে করুন বিশ্বের এই এই পৃথিবীর ছোট্ট পৃথিবীর এক ভাগ হলো স্থলবাগ তিন বাঘ হল জলবাগ এর মধ্যে আপনার যদি আটলান্টিক সাগরে মনে করেন আমাদের যার যা আছে এগুলি নিয়ে যদি মনে করেন আটলান্টিক সাগরটা সেচতে শুরু করি হুম সারা দিন শেষের পরে পানি যে পরিমাণ কমবে আমরা যদি সারা দিন। নবীজি মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের সিরাপ নিয়ে আলোচনা করি তাহলে অতটুকুন আলোচনা হবে বাকিটা থেকেই যাবে এটা হলো বাস্তব কথা কারণ আল্লাহ সালা তার প্রতিটি কাজ তার প্রতিটি পদক্ষেপ তার প্রতিটি কথা আমার আপনার জন্য অনুসরণীয় অনুকরণীয় আমার আপনার জন্য নাজাতের কারণ মুক্তির উপলক্ষ করে দিয়েছেন প্রতিটা পদক্ষেপে তার অনুসরণ হইতেই হবে অতএব একটা বিশাল সিরাত সাগর সেখান থেকে আমরা কয়েকটি কথা মাত্র নিয়ে আসতে চাই আমরা দেখবো আল্লাহ সুবাহী সাল্লা সাল্লামকে কিভাবে মান দিলেন প্রথমে যে কথাটা বলবো আল্লাহআ নবীজি সাল্লা করছেন হে নবী আপনাকে আমি রহমতুল্লিল আলমিন করে প্রেরণ করেছি রহমতুল্ল আলমিন আলমিন মানে আলম মানি আর এর প্লুরাল শব্দ হলো আলমিন যত রকম জগৎ আছে জিন জগত মানব জগৎ দানব জগৎ জীব জন্তুর তারপরে মনে করেন মুসলিম কাফের বেঈমান মুশ্রিক ইহুদি খ্রিস্টান মুনাফিক আল্লাহন তালা বলছেন এক কথা সবার জন্য রহমত বানিয়ে দেওয়া হয়েছে আমি দুই একটি উদাহরণ পেশ করব তিনি সবার জন্য কিভাবে রহমত এইখানে আল্লাহন তালার যেই শব্দচয়ন এটি তো নবীজির মান বিশাল বাড়িয়ে দিয়েছে আল্লাহ বললেন রহমাতুল্লিল আলামিন যেমন আল্লাহ তার পরিচয় দিলেন নিজেই প্রশংসা করে পরিচয় দিলেন আলহামদুলিল্লাহ আলমিনের ক্ষেত্রে আল্লাহ পরিচয় দিলেন ওমা ইকরুল আলামিন। এই তিনটা জায়গাতে আমরা পুরা আল আমিনের মানে পরিচয় পাচ্ছি কোরআনটা জগৎবাসীর জন্য সবার জন্য এটা শরণিকা, এটা উপদেশমালা এটা গাইডলাইন এটা হেদায়েত এটা কল্যাণের বাণী এটা তাদের রক্ষা কবচ হ্যাঁ কোরআনের ক্ষেত্রে আল্লাহ বললেন আল্লাহর ক্ষেত্রে বললেন রব্বুল আলমিন তিনি যেমনিভাবে মুসলমানদেরকে পালেন হিন্দুদেরকেও তিনিই পালেন খ্রিস্টানদের প্রতিপালন তিনিই করেন এই আল্লাহ এটা বলেন নেই আলহামদুলিল্লাহ রব্বিল রব্বুল মিন রব্বিল মুসলিমিন এটা বলেন নেই যদি আমরা মুসলমানরা আমরা মুমিনরা নামাজের মধ্যে এই সুরা দিয়েই এই সুরা সারা আমাদের কোন সলা প্রতি নফল সমস্ত সলাতেই এটা লাগে তো সেক্ষেত্রে তো আল্লাহ এরকম বলে দিতে পারতেন আলহামদুলিল্লাহ হির মুসলিমিন আল্লাহামদুল্লাহ রব্বিল মমিনিন আল্লাহ এটা বলেন নেই আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন। জগৎবাসীর প্রতিপালক তিনি ঠিক জগতবাসীর জন্য আল্লাহ যেরকম প্রতিপালক এরকম পাশাপাশি নবী জির আলামিন শব্দ যোগ করে বললেন ওমা আর ইল্লা রহমত আল্লিল আলমিন হে নবী আপনাকে আমি আলামিন সকল জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সুবহান আল্লাহ কোরআনের ক্ষেত্রে জিক্রুলিল্লাহ আলমিন নবীর ক্ষেত্রে রহমতুল্লাহ আলামিন আর আল্লাহ আল্লা সুবাহ তার সামনে ব্যবহার করলেন রব্বুল আলামিন। তাহলে এইখানে আল্লাহ সুমানির মান মর্যাদা বাড়িয়ে দিলেন অনেক বাড়িয়ে দিলেন আমরা একটু দেখব সংক্ষিপ্ত আমি সময় কালক্ষেপণ করতে চাই না নবীজি সাল্লাহাম আমাদের জন্য রহমত বিধায় আজকে আমরা এই পথে আছি নবীজি সাল্লা সাল্লাম আমাদের জন্য রহমত বিধায় আমরা আশা করছি জাহার নামে না ইনশাআল্লাহ জাননাতেই যাব। মুক্তি পাবো এই নবী আমাদের গাইডলাইন দিয়েছেন তিনি আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ তাকে আমরা মনে করি যে আমার জীবনের মালিক আমার সম্পদের মালিক আমার বলতে যা কিছু আছে ইন্না সালি অনুসখী আলামিন, আমার কোনো কিছুর মালিকই আমি না সবকিছুর মালিক আল্লাহ এটা বলতে আমাদের মনে আনন্দ লাগে এটা বলতে আমরা আত্মতৃপ্তি পাই সব আল্লাহর জন্য ইভেন আমি যে আমি তো আমার না আমি তো আমার না আমার মালিক মৌলার একটা আঙ্গুল একটা নব এটার মালিক আমি না এটা কেটে ফেলে দিতে পারবো না এটার মালিক আল্লাহ এই গাইডলাইন গুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই যে নবীজি সাল্লাহি সাল্লাম তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন আল্লাহ আমাদেরকে হেদায়ত করেছেন আর নবীজি সাল্লাহি সালামের কারণেই আজকে আমরা যখন সোলাত করি মজা লাগে নবীজির কারণেই তিনি আমাদেরকে বিদায় আজকে পকেট থেকে টাকা বের করে আল্লাহর নামে আমরা যখন মানুষকে দিয়ে দেয় মসজিদে দিয়ে দিই মাদ্রাসায়নকল্যাট আওয়ার মেন্টাল প্লিজ উই গেট আওয়ার মেন্টাল প্লিস উই গেট আওয়ার মেন্টাল পিস আমরা আমাদের মনের শান্তি পাই মেন্টাল স্যাটিসফ্যাকশন এটা কিসের কারণে নবীজি সাল্লাহাম আমাদেরকে এভাবে পদ দেখিয়েছেন অতএব তিনি যে আমাদের জন্য রহমত এটার আর ব্যাখ্যার দরকার পড়ে না তিনি কাফেরদের জন্য তিনি নবী আপনি কাফেরদের মাঝে থাকবেন আপনি দুনিয়ায় থাকবেন এমত অবস্থায় এটা হইতে পারে না যে আল্লাহ তাদেরকে শাস্তি এটা হইতে পারে না যে আপনি তাদেরকে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন মানে কি মানে হলো আপনি নুহা আলাহামের দিকে দেখেন নুয়া আলাই যখন দোয়া করলেন আল্লাহ ধ্বংস করে দিলেন ছিল আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম আহত হলেন তখন বলা হয়েছে কাপড় দি বিরুদ্ধে দুয়া করেন আপনি ডালা দোয়া করেন নবীজি বললেন আল্লাহ আলমন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত করে দাও নবীজি তাদের বিরুদ্ধে দোয়া করেন তাদের বিরুদ্ধে দোয়া করেন নাই নোয়ালাম তার জাতির বিরুদ্ধে কৃষ্টিতে যারা উঠছিল তারাই বেঁচেছে বাকি সবাই ধ্বংস হয়ে গিয়েছে লুত আলাইসাল্লামের কমকে আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন আদ সামুদ অতীতের উম্মদগুলো যখনই নবীর সাথে বিয়াদবি করেছে তারপর সোয়ালহ আলাইসাল্লামের জাতি হ্যাঁ তারপর সোয়াইব জাতি এদেরকে আল্লাহ সালাম তাল্লা ধ্বংস করে দিয়েছেন কিন্তু আপনি দেখেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জাতি যারা কাফের বেঈমান এদেরকে আল্লাহ ধ্বংস করেন নাই এদেরকে ধ্বংস করেন নাই এদেরকে সমস করেন কারণে আল্লাহ যেন বলে দিলেন হে নবী আপনি তো রহমত আপনি রহমত আপনি দুনিয়াতে আছেন কাফেরও তো আপনারই ওম্মত হিন্দুরা নবীজির উম্মত খ্রিস্টানরা নীজির ওম্মত ইহদিরা নবীজির আম্মা আগের দিনে নবীদেরকে পাঠানো হইতো আহ মানে প্রত্যেক নবীকে তার সজাতির কাছে প্রেরণ করা হইতো মোহাম্মদপুরের জন্য মোহাম্মদপুরের নবী তারপরে হলো ধরেন গুলশানের জন্য গুলশানের নবী ডাকার জন্য ঢাকার নবী চট্টগ্রামের জন্য আল্লাহ আমাকে সকল মানুষের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন সুরা আরফে আল্লাহ বলে দিচ্ছেন এ নবী বলেন দেহীন ভাষায় ঘোষণা করুন কুল ইয়া ইউ নাস ও বিশ্ব মানবতা ধ্বংস করে দেবেন এটা হবে না এই জন্য যেহেতু আপনি হলেন তাদের সবার জন্য রহমত আমি কাছারিদের জন্য আপনাকে রহমত করেই প্রেরণ করেছি আল্লাহ আকবর তাহলে সুযোগ সুবিধাটা সুযোগ সুবিধাটা সবাই পেয়ে গেল বর কনেকে কেন্দ্র করে খানা দানা অনেক কিছু ইন্ত বরকনে কেউ শিলা করে বরকনের আত্মীয় স্বজন এরপরে ফকির মিসকিনরা সহ সবাই খেয়ে যায় নবীজি মোহাম্মদ রসুল্লা সাল্ল আলি ওসাল্লাম তিনি রহমত তার কারণে আমরা জান্নাতের দিশা পেলাম পাশাপাশি কাফেররাও একটু সুবিধা পেয়ে গেলো সেটা হলো তাদের দুনিয়াটা আল্লাহ সিকিউর করে দিলেন দুনিয়া নেও দুনিয়াতে অন্তত ঠগার কোন দরকার নেই অতএব তিনি রহমতুল্লিল আলামিন যখন আপনি দেখেন কাফেররা যখন তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল তা এফের ময়দানে এরপরে যখন এরপরে যখন প্রস্তাবনা চলে আসলো। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যখন প্রস্তাবনা চলে আসলো জিব্রাইল চলে আসছেন নবীজি ব্যথা বারাক্রান্ত নবীজি বেথা বারাক্রান্ত জিব্রাইল চলে আসছেন এসে সালাম দিলেন আসসালামু আলিক রসুল আমি একজন ফেরিস্তা নিয়ে এসেছি ইতিপূর্বে সে আসে নাই তার সাথে কথা বলেন ওই ফেরস্তা সালাম দিয়ে বলল আমি পাহাড় দেখাশোনা করি পাহাড় পরিচালনা দায়িত্বে আমি আমার আল্লাহ দেখেছেন ওর আপনার সাথে রকম রুরু আচরণ করেছে আপনার গা থেকে রক্ত প্রবাহিত করে দিয়েছে আপনাকে মারাত্মক জখম করেছে আপনাকে দারুণভাবে তারা আহত করেছে অতএব আপনি অনুমতি দিলেই ওই তাইফ নগরীর দুই দিকে বিশাল বড় দুই পাহাড় এনে তাদেরকে একদম পিছিয়ে ফেলব একজন এরপরে এই খুব শুরু করে দিতাম আমাদের দেশে তার কিছু হোক না হোক কিছু হইলেই আর ইনডাইরেক্ট অ্যাকশনও পারবে না অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই যে কি মানে এই ধরনের মানে বাজে কালচার কোথেকে আমাদের জাতির ভিতরে ঢুকলো এই জাতিকে আল্লাহ সুবাহ করুন আল্লাহর কাছে একবার দাওয়াত দিয়েছি শোনে নাই আরেকবার দিব আবার দিব যদি এরা কোনোদিনই না শুনে এদের অধস্তর বংশধর যারা তারা হয়তো শুনবে আল্লাহ আপনি ধ্বংস করেন না অতএব নবী জি সাল্লাহ সাল্লাম সবার জন্যই রহমত ছিলেন মুনাফেকদের নাম ধরে ধরে তিনি চিনতেন জানতেন আল্লাহকে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন প্রকাশ করেন নেই প্রকাশ করেন নেই মুনাফেকদের সাথে মুসলমানদের মতে আচরণ করেছেন মুনাফেক নেতা আবদুল্লাহম নৌবাই সালুল সবাই চিনত এইটাই মুনাফেক নেতা ওদের যুদ্ধে তিনশো যোদ্ধা নিয়ে এসে মধ্যপথ থেকে মুসলমানদের মনোবল ভেঙে দিয়ে সে কেটে পড়েছিল এরপরে এ যখন মারা গেল নবীজি সাল্লা সাল্লাম তার জানা যাইগে দাঁড়িয়ে গেলেন এরপরে তিনি জানাজা পড়লেন আল্লাহ করলেন কশিন কালেও আপনি তাদের কারো জানাজা যাবেন না তাদের কবরের বাসা আপনি দাঁড়াবেন না তাহলে নবীজি ইসাল্লাম কতটা উদার ছিলেন রহমত ছিলেন তিনি মুনাফিকদের জন্য রহমত ছিলেন কাফেরদের জন্য তিনি রহমত ছিলেন আল্লাহ নবীজির মান বাড়িয়ে দিলেন এই রহমতিন আমি সকল আদম সন্তানের নেতা আর সাইদুল মুরসালিন তো বটেই মেয়েরাজা যখন যান আল্লাহ সমস্ত নবীদেরকে হাজির করলেন সে বাইতুল মাকদেশে সবার মধ্যে কে করবেন মোসা নয় ঈসা আল্লাম নয় তারপর ইব্রাহিম আল্লাম নয় বাবা আদম নয় সবার ইমাম হলেন সবার ইমাম হলেন নবী মোহাম্মদ রসুল আলিহিসাল্লাম নবী যে সাল্ল আলহ্লাম যেইখানেই একটু মনে কষ্ট পেয়েছেন তার পক্ষ নিয়েছেন স্বয়ং মহল্লা রব্বুল্লা আলমী আল্লাহু আকবর আল্লাহ আকবর দাওয়াত দিলেন মানুষকে বললেন দাওয়াত দিলেন সহ্য করতে নাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দিকে ডাকছেন সেখানে তাব্বানলাখ হয়তো এরকম বলতে পারতো দুর এটা একটা কথা হলো তোমার এটা বাবদাদার দল আমরা না। এটা না তাপবান লাখ তুমি ধ্বংস এমন একটা বদুয়া নবীজি সাল্লা দিতেন না মনীজী কষ্ট কষ্ট পেতেন ক্ষমা করে দিতেন কারণ তার উজ্জ্বল সাল্লাহ আলিয়া তিনি তো মনে কষ্ট পেয়েছেন এরকম একটা কথায় আল্লাহ সুবাহ তার পক্ষাবলম্বন করলেন আল্লাহ সুমানা সুন্দর করে একটা সুরা নাজিল করে দিলেন বিসমিল্লাহ রহমান রহিম তাব্বাতিয়া দেখছেন আমি কিভাবে একবার ডাবল তাস দিদি এমনি কলকলার হর এর প্রতিটা আয়াতের শেষে ঠস মানে বাড়ি দিলে হাতুরি দিয়ে বাড়ি দিলে যেরকম ঠস ঠস আওয়াজ হয় আল্লাহ সামালা এইরকম শব্দ চয়ন করলেন আমার এই যে একজন এরাবি আনুস্তাদ আমরা তো আরবি ভাষাভাষী নই তিনি শেখা সফতি আল্লাহ তাকে যা খের দান করুন তিনি বললেন যে তোমরা যদি আরবি ভাষাভাষী হইতা তাহলে এটা বুঝতা আল্লাহ সামালা কেমন শব্দটা চয়ন করলেন তাব্বত আবিহাবিম মানে বাড়িটা কত শক্তি দিলেন হ্যাঁ ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্ত একদম চিরনিবার যাক সে সেই রকম বলতে তার যে সম্পদ সহায় সম্পদ তার যে ছেলে পুলে কোনো কিছু তার কাছে আসবে না নিন্দাবাদের মধ্যে জুড়ায় দিলেন তার স্ত্রী কারণ হই কি কারণ তার স্ত্রী নবীজিকে নিন্দাবাদ করতো নবীজির পথে কাটা দিত নবীজিকে নিয়ে অকথ্য ভাষায় কথাবার্তা বলতো আল্লাহ বলে দিলেন ও অম্রতহ শুধু আবুল আহাবনা তার স্ত্রী ও জাহান্ন হাম্মাল হাতাব কিরকম আহ আমরা যেরকম বলি এই টুকাই রাস্তাঘাটের আল্লাহা হাবলু মিমাসাদ তার গলায় আছে খেজুর পাতার একটা খেজুরের পাতা দিয়ে বানানো একটা মালা অর্থাৎ এমন কাস্ট টুকাই বেড়ায় আর গলার মধ্যে হলো ওই একটা স্বর্ণের রোপের অথবা অন্য কোন কিছু মালা দিতে পারে নাই খেজুরি পাতা দিয়ে একটা মালা দিয়ে রাখছে এমন হয়ে অথবা ফরজে সুরাল্লাহ হাফ করেছেন অথবা তাহিয়া মসজিদে পড়েছেন তাহলে হয়তো ডজন ডজন মানুষ পেতাম এবং একদিনেই কোটি কোটি মানুষ হয়তো এই সুরাটা কয়েকবার তেলাবৎ করে নিন্দাবাদ সহ নবীজির পক্ষ অবলম্বন আল্লাহ এইভাবে করতেন একটু আঘাত আসছে জব দিলেন মািন কালিলাম্মা তরুণ আলমিন আবুল্লাহাব সরি মানে আবু জাহালকে কাফেররা প্ররোচিত করলো নবীজি কে মানে এইভাবে কোরআন করে তাও প্রান্তরে তাড়াইয়া কি সম্মোহনী শক্তি কি আকর্ষণ মানুষকে যাচ্ছে না। মানুষের জীবন মানে নাশ করে দেওয়ার পরেও মানুষ এইভাবে যে ছুটছে ধরিয়ে রাখা যাচ্ছে না কি করা যায় আবু জাহাল বলল তারাও এক মুখটাই পুরাই দেবো যাতে কোরআন তেলাওয়াত করতে না পারে এরবা আগুন আগুন মানে মশাল তৈরি করে নিয়ে এগিয়ে গেছে আল্লাহ কিসের নবীজের মুখে আগুন দেবো আগের নিজের যান বাঁচাও এরকম কাপুর সূচিত জন দৌড় সে দিয়েছে সমস্ত মানুষের সামনে বলল যে আবুল হাকাম আবু জাহালকে তার আবুল হাকাম বলতো বিজ্ঞানের পিতা যেহেতু তার বিজ্ঞান তার জ্ঞান হেদায়তের দিকে পথ দেখায় নাই এই তাকে আমরা কি হিসাবে চিনি আবু চাহাল মূর্খের পিতা মূর্খতার পিতা বললো আবুল হাকাম আপনি এত সাহসী বীর পুরুষ মোহাম্মদ তো কিছুই করেনি যথারীতি দাঁড়ায় ছিল সে নামাজ পড়তেছিল এইভাবে ভয়ে তোর দিলেন এরপর সে বলতেছিল আহারে নাদানেরা আমি যা দেখছি তোরা যদি তা দেখতি আমি দেখি নবী মোহাম্মদ যেখানে কোরআন তেলাব করতেছে সল্ল আলি ওসাল্লাম সেখানে বিশাল বড় একটা উঠ এমন বড় হা করে আমার দিকে এইভাবে আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে যা মান যা সান যা সহযোগিতা যা সাহায্য যেই স্ট্যাটাস দেওয়া দরকার ছিল আল্লাহ সুমাহা নবীজিকে দিয়ে দিয়েছেন নবীজের যে নবীজিকে আল্লাহ সাহায্য করেছেন বিভিন্ন রকম একটা আলহিসামের কিতাব অবিকৃত থাকে নাই ইসা আলাামের কিতাব অবিকৃত থাকে নাই দাউদা আলাহিসামের জবুরের অস্তিত্ব আমরা খুঁজে পাই না আল কোরআন বাংলাদেশে যেমন আছে আপনি জাপানে গিযা দেখেন তো কোরআন পান কিনা একই কোরআন আছে আমেরিকায় গিযা দেখেন আল্লাহ আকবর কানাডায় যান অস্ট্রেলিয়ায় যান বিশ্বের অমুসলিম কান্ট্রিগুলিতে বলেন ইউরোপে সেখানকার উজ্জ্বল সাক্ষীতে আমি নিজেই সেখানে যে কি পরিবার পুরাণ চর্চা হয় হাফেজ বের হচ্ছে আলেম বের হচ্ছে এই একই কুরান সেম কোরআন একটা ব্যতিক্রম নেই আটকানো যাবে না এই মানে কোরআন তারা পুরাইতে শুরু করছিল কিন্তু সর্বশেষ দেখ কত কোরআন পুরাবে কোরআন পুরায় কি হবে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এমন রয়েছে যাদের কলবের ভিতরে পুরো কুরান হুবহু রয়েছে সুবাহ এটা তো তার একটা মহেজা আছে এছাড়া আরেকটা মহজেজা আল্লাহ সুবাহীকে নিজে দাওয়াত দিয়ে পাঠিয়ে দিলেন জিব্রাহিম পাঠিয়ে দিলেন বুড়া তাকে এই বুড়াকে করে নিয়ে গেলেন একদম উর্ধ গগনে সিদ্ধাতুল মুহা বেদ করে আরো কত উপরে নিয়ে গিয়েছেন কত ডুকুন আল্লাহ মাহবুদ ছাড়া আমাদের জানা নাই এত উপরে নিয়ে গিয়েছেন এত উপরে নিয়ে গেছেন এত মর্যাদা দিয়েছেন মহাকাশের তথ্য প্রযুক্তি সংগ্রহ করা নিয়ে তোমরা প্রতিযোগিতা করবে হয়তো তোমরা বলবে যে আমরা তো চাঁদে গিয়েছি আমরা তো মঙ্গল গ্রহে গিয়েছি আমরা তো এত উপরে গিয়েছি আমরা শত মাইল উপরে গিয়েছি হাজার মাইল উপরে গিয়েছি এরকম তো অহংকার করবে চ্যালেঞ্জ আমার নবীজি যত গিয়েছে যত লোকের উপরে নবীজি গিয়েছে তোমরা আমরন কেমন পর্যন্ত চেষ্টা সাধনা করে সেই পর্যন্ত যেতে পারবে না আল্লাহ তার নবী নীকে কোন মান মর্যাদা দেন নাই সমস্ত রকম মান মর্যাদা দিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহিসাল্লামের ভালোবাসা এটাকেই ডিক্লেয়ার করা হয়েছে ইমান নবীজি সাল্লাহ সাল্লামের ভালোবাসা এটাকে ডিক্লেয়ার করা হয়েছে আরো বিশাল হজিরতের বিষয় ধরুন উদাহরণস্বরূপ দুই তিনটি কথা বলি নবীজিকে ভালোবাসা ইমান অতএব তিনি সবচেয়ে বেশি প্রিয় হইতে হবেন তাকে ভালোবাসলেই ইমান থাকবেন অথবা ইমান থাকবে না একটা নবীজি ভালোবাসলে কি পাওয়া যায় আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহ কুরানে অনুসরণ ভালোবাসা ছাড়া অনুসরণ হইতে পারে না আগে নবীজিকে ভালোবাসো তার অনুসরণ করো তাহলে কি হবে ফাত্তা বেয়নী ইউ কুমল্লা বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সোহান আল্লাহ নবীজিকে ভালোবাসলাম উপহার কি পেলাম বিনিময় কি পেলাম আল্লাহর ভালোবাসা এবং দয়ালু অর্থাৎ ক্ষমা তো করবেনই এবং তিনি তোমাদের জন্য রহমত বর্ষণ করবেন সব বিশাল বিষয় নবীজির ভালোবাসা কিরকম নবীজির ভালোবাসা কিরকম নবীজির অনুসরণ কিরকম যদি নবীজির অনুসরণ করেন তাইলে আপনার কবুল হবে। যদি নবীজির অনুসারী হন তাইলে সিয়াম কবুল হবে জাকাত কবুল হবে কবুল হবে এক কবুল হওয়ার জন্য মৌলিক যে দুটো শর্ত রয়েছে যার একটা বাদ করলেও আবাদত কবুল হয় না এর একটা শর্ত আল্লাহর সাথে জড়িত আর একটা শর্ত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত কোনটি এই আবাদতটা যত ভালো আবাদতই হোক নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ করে হতে হবে অর্থাৎ শুননত মানি তিনি যেইভাবে আবাদতটা দেখিয়েছেন তিনি যেই ভাবে করতে বলেছেন ওইভাবে হইতে হবে আপনি নতুন কত নিয়ম নীতি নতুন কোন নতুন তরিকা চালু করবেন এগুলি হল ভ্রষ্টতা দলালাতের ফিন্নার আর সকল ভ্রষ্টতার ঠিকানা হইল জাহান্নলে দেখেন এই একটা জিনিস যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাচ্ছি আল্লাহ সব তালা মান মর্যাদা কিভাবে বাড়িয়ে দিলেন এবার কবুল হইতে হইলেও সাল্লা অনুসরণ করলে যেটা হয়ে যায় নবীজির শূন্য তরুণ করলে আর শূন্য তরুণ না করলে যেটা অ্যাবাদত ওইটাও আর এবাদত থাকলো না যেহেতু শূন্য তরুণ হয় নাই যেমন ধরুন নামাজ নবীজি যেমনে রুকু করতে বলছেন এইভাবেই রুকু করা লাগবে নবীজি বলছেন সল্লু কামার এই ও সল্লি আমাকে যেমন নামাজ পড়তে দেখেছে ওইভাবে নামাজ পড়বা সলাদ ওইভাবেই হইতে হবে আপনি আরো উত্তম করে আরো বেশি দামি করে অন্যরকম সিস্টেম করে রুকু করবেন চিন্তা করবেন যে আল্লাহর জন্য মাথা যেহেতু নইছি শেষদা দুইটা করি ঠিক আছে রুকু দুইটা করে এরপর এরপরে দুইটার জায়গায় তিনটা করবেন চারটা করবেন কাজ হবে না নবীজি জেমনে দেখাইছেন নবীজি যেমনে আঙুল নাড়াইতে দেখাইছেন ওইভাবে আপনার আঙুল নাড়াইতে হবে নবীজি সাল্লাহ সাল্লাম যেভাবে হাত বাড়তে বলছেন ওইভাবে আপনার হাত বাড়তে হবে নবীজি সাল্লা সালাম দৃষ্টি যেখানে রাখতে বলছেন ওইভাবে দৃষ্টি রাখতে হবে নবীজি সাল্লা যেই পোশাকের কথা বলেছেন ওরকম পোশাক পরতে হবে টাকনো নিস পর্যন্ত বললে বললে চলবে চলবে না হবে। পাতলা না শরীর দেখা যায়। শরীর দেখে নিতে হবে নবীজি বলছেন অজু করে চলাত করতে হবে অজু করেই পড়তে হবে অতএব দেখা যাচ্ছে নবীজির সুন্নতর অনুসরণ সারা আবাদত মানে এটা প্রত্যাখ্যাত যেমন প্রতিদিন রাতে আমরা ঘুমাই সাত আট ঘন্টা ঘুমাই আমরা যেরকম ঘুমাই হিন্দুরাও ঘুমাই খ্রিস্টানও ঘুমায় তাহলে একজন হিন্দু সার রাত্রে ঘুমাইলো কয়টা সব পাবে একজন বেমান সার রাত্রে ঘুমাইলো কয়টা সব পাবে ঘুমের উপরে ঘুম যদি আয়াতিল করছে এগুলো করে হাতে ফুদিয়ে সারা গায়ে মালিশ করতেন এরপর দুয়া পরে ডাইন কাত হয়ে শুইতেন এরপরে বিসমিক আল্লাহ আহিয়া এটা বলে শুইতেন এরপর বিষ্ঠাটা পরিষ্কার করে তারপরে শুইতেন ঘুম থেকে সজাগ হয়ে যখন তিনি বলতেন আহ ইত্যাদি আহিয়ানা বা আদামা আমা তানা ইহিন তাহলে ঘুমটা আপনি নিচক ঘুম এটা কোনো আপাদত না ঘুমে আপনি উল্টা স্বপ্ন দেখলেন গুমে হয়তো অনেকে কথাবার্তা বলে কাউকে গালি করলেন ঘুমিয়ে হয়তো কি বলে যে আপনার ঠিক থাকলো না কাপড় গেলো তারপরে যাই হোক আল্লাহ সোল দীর্ঘ আট ঘন্টার জন্য মাক বলে দিয়ে দিবেন আপনাকে আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে আল্লাহ স্নালা নবীজি সাল্লা সাল্লামকে কি মান মর্যাদার দেন আমি খুব কয়েকটা করে এইখান থেকে সেখান থেকে বলতেছি কারণ এইটার উপর দুই ক্ষুদ দিতে চাচ্ছি না একটাই আহ নবীজি সাল্লা সাল্লামের মান মর্যাদা কিরকম আল্লাহ সুবাহি নবীজি দিলেন রাতে আপনি পড়বেন ও চির আপনাকে পৌঁছে দেবেন মকামে মাহমুদ এমন এক প্রশংসিত স্থান এটা মুসলিম শরীফের হাদিস তিনি বলছেন যে এইটা এমন একটা স্থান যে সেইখানে আহ কোটি কোটি মানুষের মধ্যে দুইজন স্থান পাবে না একজনই স্থান পাবে এই মাকামে মাহমুদে একজনই স্থান পাবে পৌঁছাইতে পারবে আর আমি নবী ধারণা করি সেই ব্যক্তি আমি হবো মাক্কাম যে জায়গা থেকে নবী যা তিনি যা বলবেন তাই আল্লাহ তালা কবুল করবেন যেমন ধরুন এই হাসরের যে কঠিন দিন কঠিন দিন কঠিন দিন ভয়াবহ দিন আল্লাহ আকবর আল্লাহ নিজে কোরআনে বলছেন অনেক কঠিনা কেমন কঠিন একটা দিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান এখন তো সূর্য উঠে আর ডুবে এটা আল্লাহ নির্দেশ এরকম হয় সূর্য উঠবেও না ডুববেও না সূর্য এখান থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে মাথার উপরে কবর থেকে কবর সর্বপ্রথম যার কবর ফেটে যাবে যার কবর খুলে দেওয়া হবে আমি সেই ব্যক্তি ওইন ওসাফা এবং সর্বপ্রথম সাফা আতকারী আমি এবং সর্বপ্রথম যার সাফাৎ কবুল করা হবে সেই ব্যক্তি আমি আল্লাহ আকবর অন্য পায়ে কোনো জুতা থাকবে না পরনে কোনো বস্ত্র থাকবে না হুফাতান জুতা বিহীন ওরাতান বস্ত্রবিহীন উড়লা বিহীন অবস্থায় এখন তো আমরা মুসলিম যারা আমাদের খতনা করা এই খতনা করানো থাকবে না সমস্ত মানুষ মা আয়সা জিজ্ঞেস করলেন এ রাস নারীদের নারীরাও কি সকল মানুষ নবী নাই সমস্ত কিভাবে এটা সম্ভব আল্লাহ রসুল বললেন আয়সা বুঝো নাই তুমি কি মনে এটা খুবই কঠিন দিন এটা আমার একদিন একজন মানুষের এটা চিন্তা করার সুযোগ থাকবে না আমার সামনে কি বাবা আমার পিছনে কি মা আমার স্ত্রী কোথায় আমার ছেলে কোথায় আমার কলিজের টুকরা কোথায় আমার নয়নের মণি কোথায় সামনে নবী আছে নাকি সিদ্দিক আছে না সুহাদা আছে এইটা চিন্তার কোন সুযোগ থাকবে না মানুষ যখন টেনশনে থাকে ছোট্ট উদাহরণ দেই টেনশনে দেখবে এই ভেবে তাকে আছে সামনে একজন যাচ্ছা আসসালাম আলাইকুম কোনো উত্তর নাই আবার অনেকজন অনেক পরে এসে বললো যে আপনাকে সালাম দিলাম উত্তর দিলেন না কখন তুমি তো আমাকে সালাম দেওয়া নাই কেন আপনার সামনে দিয়ে গেলাম না তো তুমি তো আমার সামনে দিয়ে যাওয়া নাই আসলে লোকটা মিথ্যা কথা বলে নাই কারণ সে এমন টেন্শনের সাগরে ছিল কে গেছে একটু পরে যদি আমাকে সেইখানে নিক্ষেপ করা হয় কি অবস্থা হবে সূর্যের তাপিতে সহ্য করতে পারছি না তখন প্রতিটা মানুষ এই যে এরকম মানে বাঘ হারা হয়ে যাবে মানুষ মানুষ কি যা হবে তখন প্রতিরা মানুষ এরকম অবস্থা থাকবে তার সামনে নারী নাকি পিছনে পুরুষ কে কি অবস্থায় আছে এইটা চিন্তা করার কোনো সুযোগ থাকবে না কিসের রাজা বাদশাহ আল্লাহ সুবাহ জিজ্ঞেস করবেন এই কোন একটা মানুষ মাথা তুলে বলবে যে আমি ক্ষমতা চাই এই সুযোগ কারো থাকবে না খুব ভয়াবহ কঠিন দিন ওই কঠিন দিনে নবীজির মান মর্যাদা কিরকম আপনি দেখেন আল্লাহ নবীজিকে কোন দিক দেন নাই কি বাকি রাখছেন আপনার জন্য আপনার দিনে মানুষ এক বছর দুই বছর বছর বছর, বছর বছর এই হাজার হাজার বছর দাঁড়ায় থেকে বলবে আর পারি না আর পারি না এরপরে প্রত্যেকেই তালাশ করে তার নবীকে বের করবে বের করে বলবে আপনি তো আমাদের নবী একটু সুপারিশ করেন আল্লাহ কাছে একটু বলেন তিনি যেন বিচার কার্যে মনোনিবেশ করেন এরপরে নবীরা না। এরপর সবাই মিলিয়া করবে তাহলে এক কাজ করি বাবা আদমের কাছে যাই সমস্ত ও বাবা হিন্দু মুসলিম আস্তিক নাস্তিক সবার বাবা তখন বাবা আদমের কাছে যাবে তিনি বলবেন বাবারা তোমাদের যে কঠিন পরিণতি হয়েছে এটার জন্য তো একমাত্র আমি দায়ী আল্লাহ আমাকে জান্নাতে স্থান দিয়েছিলেন সকল দিয়েছিলেন। শুধু গন্দম খেতে নিষেধ করেছিলেন আমি আল্লাহ দিব সুপারিশ করার মতো সাহস আমার নেই বরং তোমরা এক কাজ করো প্রথম যিনি রসুল নুহালাম তার কাছে যাও নুহালাম তিনি বলবেন আমি যে বদুয়া করার কারণে এত মানুষ ধ্বংস হয়ে গেল আল্লাহ যদি ধরে ফেলেন তখন কি বলবো আমি পারবো না ইব্রাহিমের কাছে আমিও পারবো না তোমরা বরং এক কাজ করো সর্বশেষ সর্বশ্রেষ্ঠ সাইয়ুল মুরসালিফ রহমতুল আলমিনের কাছে যাও তিনি হয়তো এটা পারবেন তার কাছে যখন যাওয়া হবে তিনি বলবেন আল্লাহ আমাকে এইবার আল্লাহর ভূয়সী প্রশংসা করে তাসবি করতে থাকবেন তাসবি করে করে আল্লাহকে যখন বলবেন যখন কান্নাকাটি করতে থাকবেন একটা পর্যায়ে আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ এরফা আসাক সালতোতা ওকলিয়া অসফাপা এনবি অনেক কষ্ট করছেন দুনিয়া থেকে আপনি হয় নাই। এত কষ্ট দুনিয়াতে আপনাকে আমি দিয়েছি আখেরাতে আপনাকে আমি কষ্ট দিব আখেরাতে আপনি কাঁদবেন আর আমি আল্লাহ চুপ করে থাকব আপনি মাথা তুলেন বলেন কি বলবেন যা বলবেন তাই শুনবো চান কি চাইবেন যা চাইবেন তাই বিপদের দিনে আল্লাহ সুমানিকে এই রকম মান মর্যাদা দিলেন আল্লাহারা হাদ একটা এক একটা হুদবার মানে সময় নিয়ে আলোচনা করলে মানে হক সহ হয়তো আলোচনা করা সম্ভব আল্লাহ হাউজে কাউসারের পানি কেউ যদি এক পান করে হাসরের দিন তো সূর্যটা মাথার উপরে থাকবে এরপরে একজন উম্মদ পিসানো হইয়া দেখবে নবী হাউজে কাউসারের পাশে পেয়ালা নিয়ে দাঁড়িয়েছেন দেখেই ধরো একটু পানি খাও একটু পানি পান করো যে এক ডুক পানি পান করবে। সূর্য তার মাথার উপরে কেন মাথার ভিতরে ঢুকিয়ে দিলা কারণ তার গলার ভিতরে হাউজে কাউসার ঢুকেছে। এই হাউজে কাউসারের কথা আল্লাহ বললেন ও নবী আমি হাউজে কাউসারের মালিক আপনাকে বানাই দিয়ে দিলাম হাউজে কাউসার মালিক বানাই দিয়ে দিলাম হাদিন কয়টা বলবো আল্লাহ সালা এইভাবে জিকে। আবুল আহাবের স্ত্রী এসে বলে যে উরা আন্না শান্তারাক আমার মনে হচ্ছে তোমার শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে নজ্লাহ অর্থাৎ আল্লাহকে শয়তান বলে মানে আল্লাহর ভালোবাসায় তিনি উঠে কোরআন তেল করতেন বলতেছে তুমি তো ভালো হয়ে গেছো দেখা যাচ্ছে এখন আর কসম করে বলছি আপনার রব আপনাকে ছেড়েও দেননি আপনার রব আপনাকে ভুলেও যাননি আখেরাতে দিবেন এমন দেওয়া দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন আলিরদ আহ এই আয়াতের ব্যাখ্যা তিনি বলছেন এ মানুষেরা তোমরা তো বলো যে এই সুরা জুবানের যে আয়াত এই আয়াতটা সবচেয়ে বেশি আশাব্যঞ্জক আয়াত মানে ঘোষণাটা কিরকম যারা গুণা করতে করতে আমরা তো এখনো যাই গুণা করছি আমরা কিন্তু কেউ নিরাশই নেই আমরা কেউ নিরাশই নেই কেউ যদি একচে বেশি গুণা করে সেই সিদ্ধান্তে বসে আমার গুনা হয়তো আর মাফ নাই বনি ইসরা নিরানব্বই টা কতল করছিল সর্বশেষ একশো কতল করলো এমন ব্যক্তিদেরকে ডাক দিয়ে বললেন তোমরাও নিরাশ হইও না আল্লাহ যত গুণা করছো সবই ক্ষমা করে দেবেন আলী দিল তার বললেন ইরাকবাসীদেরকে তোমরা বলো কোরআন সবচেয়ে বেশি আশাব্যান্জ কায়াত আমি আলী এটা বলি না আমি বলি অন্যটা সবাই ধরলেন ইমাম সাহেব আল্লাহ আপনাকে এমন দেওয়া দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন যখন এই নাজির হয়েছে তখন আমি আমার নবীজিকে বলতে শুনেছি হাসরের দিন আমার জানামতে আমার একটা উম্মত যদি যাহার নামে থাকে তাইলে আমি বাঘ ধরে বসবো আমি বলবো আল্লাহ আপনি তো কথা বলবো ঠিক আছে দুই চারটা কথা বললাম এটা লক্ষ্য এইটাই নবীজি কে মান মর্যাদা স্টেটাস সম্মান যত টুকুন দেওয়া দরকার আল্লাহ সব টুকুন দিয়ে দিয়েছেন এই খুব সম্ভবত মাওলানা রুমি তিনি বলেছেন হে নবী আপনি আল্লাহর পরেই আপনি সবচেয়ে বেশি মর্যাদাবান এইটাই হইলো সংক্ষিপ্ত কথা এটাই হইলো সংক্ষিপ্ত কথা বান্দার মধ্যে সৃষ্টির মধ্যে একজন সৃষ্টির যত উঁচু মর্যাদা কল্পনা করা যেতে পারে আল্লাহকে অতটা উঁচু মর্যাদা দিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ আল্লাহ আমাকে যেই মান মর্যাদা অধিষ্ঠিত করেছেন আবার বলি নবীজি বলছেন আল্লাহ আমাকে যেই মান মর্যাদা অধিষ্ঠিত করেছেন আমাকে এর চেয়ে উপরে অধিষ্ঠিত হইনা ই আমি তো একজন বান্দা ফাকুলু সুতরাং যদি বলতে চাও কৌলু আব্দুল্লাহ বলবা আল্লাহর বান্দা এবং তার সাল্লাম বাড়াবাড়ি করে আমরা শিরিক বেদাতে লিপ্ত হচ্ছে যেমন দেখুন এক এক করে আসি নবীজি সাল্লাহ সাল্লামকে সোমবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলছেন জাকাই অমুন আহ হলিফ তুফি এটা হলো ওই ওই দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি অথবা যেই দিন আমার উপর ওই নাজিল হয়েছে অতএব তোমরা সেই দিন রোজা রাখবে অতএব তোমরা সেই দিন রোজা রাখবে কোন দিনের কথা বলা হচ্ছে সোমবারের কথা সাপ্তাহিক রোজা এক এক সপ্তাহে এক মাসে এই দিনটা আসে চারবার কমপক্ষে রোজা রাখার কথা বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহামের জন্মদিবস উদযাপন জন্মদিবস কিভাবে উদযাপন হবে মুসলিম শরীফের হাদিস নবীজি তিনি বলে দিলেন আমি নিজেও রোজা রাখতাম এই দিন তোমরাও কি রাখবে রোজা রাখবে এটা হলো সহি আর আমরা এখন এইগুলি বাদ দিয়ে আমরা কি পালন করতে শুরু করেছি বছরে একদিন বছরে দিন না বছরে একদিন মানে কত সহজ দিন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন না দাড়ি রাখবেন না এরপরে হলো হারা ভারাল মেনে চলবেন না তারপর কোরআন শূন্য মোতাবেক জীবন গঠন করবেন না নবীজি শূন্যকে সামনে রাখবেন না নতুন একটা বাড়ি করেছেন নতুন একটা দোকান দিয়েছেন মাসাল কিনে নিয়েছি আর কি যে মানুষ যখন ওই ভিডিওতে ওসলিল ফিল্মি দেখবে এইগুলির দোকান দিচ্ছে এখন তো এই সমস্ত দোকান উঠে গেছে কারণ হলো এখন তার দোকান থেকে এনে দেখতে হয় না মোবাইল আছে না তো যথেষ্ট প্রত্যেকের পকেটে এইগুলি পৌঁছে দেওয়া হয়েছে এই সমস্ত দোকানের জন্য মানুষ মিলাত তারপরে হইল বিক্রি হয় ওলামায় আল্লাহ কারণ আমাকে তো টাকা দিচ্ছে হ্যাঁ এরা যা একদম সব মাফ এইগুলি এইগুলি মানুষ কেন করে কারণ হইলো যে পাঁচ সক নামাজ পড়তে কঠিন লাগে হালাল হারাপ মেনে চলতে কঠিন লাগে সহজ কি ওই একবার দুইবার মিলাত পড়াবো টাকা দিব মিষ্টি খাওয়াবো নিজেও খাবো হ্যাঁ বছরে কষ্ট লাগে কি করবো লাফালাফি নাচানাচি সবকিছু করে বলবোল আয়াদ সকল ঈদের সেরা ঈদ ঈদ এ নবী সব ঈদের সেরা ঈদ সব ঈদ কোথায় ঈদই হইলো দুইটা ঈদ হইল দুইটা মাস কেন তোমরা আরেকটা ঈদ এখন এই মাসে ঈদ হইলে ঈদের একটা নামাজ থাকে ঈদ হইলে ঈদের একটা নামাজ থাকে কোরবানির ঈদে কেউ যদি নামাজের আগে কোরবানি করে বাতিল এটা জবাই করা গরু এটা হালালকা খাইতে পারেন কিন্তু কোরবানি হয় আগে নামাজ পড়বেটা তারপরে তারপরে তোমার কোরবানি রোজার দে আপনাকে আগে তারা হরা করে নামাজে মনে ঈদ পাবেন তার মনে ঈদ থাকবে না তার আনন্দ শেষ কারণ নামাজ করা হয়নি। নাই ঈদের নামাজ লাগে তোমরা যে সবচেয়ে সেরা ঈদ বের করল্লা কোনটা যেদিন জন্ম গ্রহণ করেছেন রসুলের জন্ম কোন দিন এটা নিয়ে একতলাফ আছে রসুলের জন্ম বারোই রবি আউ্বাল কিনা এটা নিয়ে যথেষ্ট একটা রয়েছে তবে রসুলজি এই দিনই মৃত্যুবরণ করেছেন এতক্ষাভ নাই বারোই রবি যদি জন্মদিব ধরেও থাকি পাশাপাশি মৃত্যু দিবস অতএব রসুলাম যেদিন এই দুনিয়া থেকে চলে গেলেন ওই দিন আমি ঈদ পালন করবো রজন এখন ঈদ মিলাদ নবী পালন হচ্ছে বারাবাড়ি করে রসুল ঈদ এবার রসুলকে মর্যাদা দেওয়ার জন্য যেই সমস্ত জিনিস বলা হচ্ছে রসুল মাটির তৈরি না রসুল নূরের তৈরি এতে নাকি রসুলের মর্যাদা হয় আমি বললাম কেউ যদি রসুলকে লাঞ্ছিত করতে চায় অপমানিত করতে চায় তাইলে তাই সে বলে কেমনে আপনি সহজ একটা উদাহরণ নেন আমার সময়ের কারণে আমি সংক্ষিপ্ত করতে বাধ্য হচ্ছি সেটা হলো যখন আল্লাহ বানা তাহলে আদমকে মাটি দিয়ে তৈরি করলেন ফেরেস তাদেরকে সামনে আনলেন পরীক্ষা নিলেন হ্যাঁ কলাইয়া আদম আমি আসমা হিম হ্যাঁ তারপরে ফেরেস পরীক্ষা নিলেন যখন দেখা গেল ফেরেস এই পরীক্ষা পারল না তখন আল্লাহ সুবাহ তারা নূরের তৈরি জিনজাতির আগুনের তৈরি মানব জাতির মাটির তৈরি তাহলে নূরের তৈরি ফেরেস তা করেছে আর মাটির তৈরি আদম শেষদা গ্রহণ করেছে তাহলে মর্যাদা কার বেশি হল মাটির তৈরি মানুষের এবং আহ্নাত রেখে তারা বলে সে নিজেও মানুষ না অর্থাৎ তাদের কথা রসুল অতিমানব মানবতার ঊর্ধ্বে আর যারা রসুল মানুষ মনে করে এটা মান মানুষের মধ্যেই নেই এটা জানুয়ারের চেয়েও খারাপ তো রসুল যদি মানুষ না হয় তা রসুল কি দুই রাঘাত নামাজ পড়াইছেন এরপর সালাম ফিরে ঘুরে বসছেন ঘুরে বসা পরে একজন আরে জিনেজে তাকাতাকি করছে কেউ কথা বলছে না একজন ছিল জুলিয়া দেয়নি দুই হাত লম্বা ছিল সে হঠাৎ করে মুখ খুলে বলল নামাজের কি মানে কোন কসর নাকি নতুন কোনো বিধান আসছে না কোনো কিছু হয়েছে তখন তিনি বললেন কুল্লু হাজ এর কোন জিজ্ঞাসা করলেন জুলিয়া দেন কি ঠিক কথা বলেছে সবাই বললো যে হা দুই রাঘাত করেছেন রসুল ঘুরে দাঁড়ায় আর দুই রাঘাত করলেন শেষ দেশা দিয়ে নামাজ ঠিক করলেন এরপরে তিনি তাদেরকে বাসন দিয়ে বললেন ইন্নামা আনা বাসার আমি তোমাদের মতোই একজন মানুষ আনসা কামাতানেরকম ভুলে যাও আমিও সেরকম ভুলে যাই আমি যদি যাই তাহলে আমাকে স্মরণ করিয়ে দিবে। দেবে আল্লাহ রসুল আল্লাহ যে মর্যাদা দিয়েছেন এইখানে এর চেয়ে বেশি মর্যাদা দিবেন ঈসা আলাইকে খ্রিস্টানা যেরকম বেশি মর্যাদা দিয়া আল্লাহ তিন আল্লাহর এক আল্লাহ বানিয়েছে আল্লাহ ছেলে বানিয়েছে এবং সর্বশেষ এক গ্রুপ বললো যে এই দুইটার একটাও ঠিক না ঈসা আলাহিসাম নিজেই পারফেক্ট আল্লাহ এইভাবে তারা শিরিকে লিপ্ত হয়েছে আমলের মাধ্যমে ওরকম ভালোবাসেন এর চেয়ে বেশি উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই আল্লা আপনার জন্য বাকি রাখে নাই আল্লাহ তার হাবিবকে যত মর্যাদা দেওয়া দরকার সবটুকুর মর্যাদা দিয়ে দিয়েছেন আপনার আর বেশি দেওয়ার দরকার নাই আপনি শুধু অনুসরণ করেন অত রসুলকে অতিমারব মনে করা অথবা হায়াতু নী হায়াতুল নবী জিন্দা নবীন আপনি যে হায়াতুল নবী বলে চিরস্থা চির হায়াত ওয়ালা বুঝান তাইলে তো আপনি কি করলেন শিরিক করলেন কারণ চিরঞ্জীব এটা তো আল্লাহর আল্লাহ আয়াতুল করছি শুরুতে জন্য বাড়াবাড়ি করা যাবে না ঈদ এ মিলাদ নবী পালন করা এটা হান্ড্রেড পারসেন্ট হারাম এটা একটা সরি বিষয় ঈদ আপনি এটা আহ মানে ঈদ সরি শব্দ আনন্দের জন্য অন্য শব্দ ব্যবহার করবেন আপনি ঈদ শব্দ প্রয়োগ করতে পারবেন না ঈদ দুইটাই মুসলমানদের ঈদ দুইটা একটা হইলো সারা মাস রোজা রাখার পরে আরেকটা হলো দশ দিনের ফজিলত হজের পরের দিন এটা জিলজ মাসের দশ তারিখে এটা সারা কারো কোনো সাধ্য নাই মাঝখানে আর কোন ঈদ বানাবে আপনি ওই দুইটা ঈদের উপরে নতুন আর একটা ঈদ যারা দেয় এরা সবাই আহ যত ভাবেই বলুক না কেন এরা রসুল্লা সাল্লাহ সাল্লামের শূন্যতের প্রতি তারা নাই হাসলিন থাকবে আর তিনি বারবার নিষেধ করেছেন বলেছেন তোমরা অনুসরণ করবে তোমরা বিধা করবে না অতএব আল্লাহ এই রবি আওয়াল মাসেও। আমরা যেন বিদা না হই তিনি বলেছেন তোমাদের মধ্যে এমন কিছু লুক থাকবে যারা ইহুদি খ্রিস্টানদের হুবহু অনুসরণ করবে বর্ষার দুইটা ফলা যেরকম হয় হুবসরণ করবে অতএব এই কিছু লুক এরকম থাকবে যারা এইভাবে রসুলকে নিয়ে বাড়াবাড়ি করে রসুলকে যখন আল্লাহকে ডাকবে তখন রসুলকে ডাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহমাত আলামিন এরপরে আর কি বলে কয়েক আমার ও মরণের করুন মুহূর্তে এরপর বল ফুল ফুটে হেসে বলে ইয়া রসুল আল্লাহ পাখি ডালে গিয়ে ওঠে ইয়া রসুল আল্লাহ ঠেকা লাগছে তুমি যেরকম ফুল ওই রকম মুশসিক ফুল হলো নিষ্পাপের প্রতীক আল্লাহ কুরানো বলছেন ওয়া ইমিন ইউসুফ বেসান্ধী সকল জিনিস যা কিছু অস্তিত্ব আছে সব এক আলার তাসী করে অতএব ফুল ফুটেই বলে ফুল ফুটে হেসে বলে ইয়া মাহবুদ আল্লাহ ইয়া রসুল আল্লাহ বলে না এই এইভাবে বাড়াবাড়ি করার নাতের মধ্যে বাড়াবাড়ি গজলের মধ্যে বাড়াবাড়ি অনুসরণের মধ্যে বাড়াবাড়ি এরপরে দিবস নিয়ে বাড়াবাড়ি এরপরে ঈদ মিলাদিম নিয়ে বাড়াবাড়ি ইসলামের সঠিক জ্ঞান আহরণ বা সকল বিষয়ে ত্রুটিবিহীন জ্ঞান অর্জনে বই অধ্যয়ন করার বিকল্প নেই প্রযুক্তির খাতিরে ঘরে বসেই विश्वस्त सब इसलमामी प्रकाशन बी पे आज ही जयन कर फेसबुक ग्रुपे व्योग स्क्र देखान तथ्य ग्रुपर ठिकाना डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक डट कम स्लैश ग्रुप स्लैश ट्रुटक ग्रुप इसलम सठ पालन कर पृथ्वी के